আসসালামকী الرحيم. আমরা ইতিপূর্বে আলোচনা শুরু করেছিলাম যে একজন মোহিনের কি জাতীয় বৈশিষ্ট্য থাকা উচিত রসুল আকালামকে চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য পাঠিয়েছেন আল্লাহুল সাহু সুতরাং চরিত্রের গুরুত্ব দেওয়া অবশ্যম্ভাবে এই কারণে ওর ধারাবাহিকতা আজকে যে আলোচনা হবে সেটা হচ্ছে এহসান নিয়ে আলোচনা এহসানের আলোচনা ইতিপূর্বে মনে হয় আংশিক করা হয়েছে তারপরেও ধারাবাহিকভাবে আলোচনার মধ্যে এহসান এসে গেছে এই কারণে এহসানের কথা আলোচনা করতে হয় এহসান মানে কি এহসান মানে হচ্ছে যে যে কোনো কাজ করার সময় আল্লাহ জানু যে দেখছেন সেটা নিজের মধ্যে জাগরিত করা এই চেতনাকে এবং এর পাশাপাশি আরে করতে হচ্ছে যে কোনো কাজকে যথার্থভাবে করা সেটাকেও এহসান বলা হয় সুতরাং এই দৃষ্টিকোণে অ্যাহসান প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের দরকার বিশেষ করে যদি আখরাতের কাজ হয় সেটা সৌন্দর্য বাড়ার জন্য যদি আল্লাহ দেখছেন এই অনুভূতি থাকে কাজের কি হয় কোয়ালিটি খুব সুন্দর হবে এবং যদি দুনিয়ার ব্যাপার হয় দুনিয়ার কাজও হয় যদি অ্যাহসানের অনুভূতি থাকে সেই কাজটাও কি ভালো রূপে আঞ্জাম দেওয়া সম্ভব হবে আর এফসান যদি কারোর মধ্যে থাকে সেই লোকটাকে দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এটা হচ্ছে কথা এবং আপনার মধ্যে যদি অ্যাকশান পাওয়া যায় আর একজন আপনার উপর নির্ভরশীল হওয়া তার জন্য সহজ হয়ে যায় এবং সে আশ্বস্ত থাকতে পারে এই কারণে হজরত আবদুল্লাহ অমর আত্নমা একদা মরুভূমি দিয়ে যাচ্ছে যাচ্ছিলেন চলে যাচ্ছিলেন এই সময় দেখলেন একটা রাখাল অনেকগুলো ছাগল চরাচ্ছেন। যখন ছাগল চরাচ্ছে দেখছিলেন উনার ইচ্ছা হলো যে তাকে পরীক্ষা করা যে সত্যিকার অর্থে সে দায়িত্ব ভালোভাবে পালন করছে কিনা সেটা পরীক্ষা করা ওনার ইচ্ছা ছিল ওই রাখালের কাছে গিয়ে তিনি বললেন আবদুল্লাহ রানহমা যে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও তখন রাখাল বলল যে এই ছাগল তো আমার না এই ছাগল তো আমার মালিকের আমি তো মালিকের গোলাম সুতরাং এই ছাগল বিক্রি করার অধিকার আমাকে দেওয়া হয়নি এই কারণে আপনার কাছে বিক্রি করা সম্ভব নয় তুমি বললেন যে তুমি বিক্রি করে দে লাভবান হইতে পারো মালিক তো আর দেখে থাকে না মালিক তো এখানে নাই তখন ছেলে বলল কি রাখাল বলল কি ফা যে মালিক যদি এখানে না থাকে আল্লাহ তো আস আল্লাহ তো দেখছেন এটা বলার সাথে সাথে উনি মানে খুব আশ্চর্য হইলেন যে একটা রাখাল তার মধ্যে অহসান বা আল্লাহ যে দেখছেন এই অনুভূতি কতটুকু আপনার তার মধ্যে সচেতনতা এটা অনেক বেশি আছে এবং জাগরিত আসে চেতনা ঠাকুর এবং এটার কারণে তার উপর নির্ভরশীল হওয়া সহজ মালিক তাকে ছাগল দিয়ে নিশ্চিন্তে ঘুমাইতে পারে কোন টেনশন কি করলেন ওর অবস্থান দেখে তিনি মালিকের কাছে গিয়ে ওকে কিনে তারপর আজাদ করে দিলেন স্বাধীন করে দিলেন কারণ এটা হচ্ছে তার প্রতি একটা কি সহানুভূতি দেখানো কারণ যার মধ্যে ধার্মিকতা আসে তার সহযোগিতা করা যে তাকে স্বাধীন করে দিয়ে স্বাধীনভাবে সে যেন কাজ করতে পারে সে সুযোগ করে দেওয়া তাইলে এই যে রাখাল রাখালকে আপনার ছাগল দিয়ে যেরকম মালিক প্রশান্তিতে আছে এবং সেই ব্যক্তির কোনো টেনশন নেই এরকম যদি মানুষ দুনিয়ার মধ্যে অনেক হয়ে যায় তাইলে সমাজের অশান্তি এমনিতেই দূর হয়ে যাবে বিশেষ করে বর্তমানে এমন সমস্যা যে কেউ কাউকে আপনার বিশেষ করে টাকা কড়ি সম্পর্কে কোনো দায়িত্ব দিতে অনেক চিন্তিত থাকে যে আপনার তাকে দায়িত্ব দিয়ে শেষ পর্যন্ত তো হিসাবে মিলবে না অনেকে নিজের ভাইকে নিজের পিতাকে পর্যন্ত বিশ্বাস করে না যে ক্যাশের গোড়ায় যদি তাকে বসিয়ে দেওয়া যায় কিছুদিন পরে হদিশ পাওয়া যাবে না টাকার কে আপনার শেষ পর্যন্ত নিচের দিকে যাবে শুধু লস আর লস হ্যাঁ এই অবস্থা কিন্তু যদি আহসানের চেতনা যদি মানুষের মধ্যে থাকে কখনো কেউ এরকম চিন্তা করবে না বরং সে নিশ্চিন্তে কাউকে দায়িত্ব দিয়ে আপনার সে টেন এরকম শুধু এক্ষেত্রে মস্যাতীয় নিশ্চিন্ত আল্লাহর কাছে জবাবদেহির ব্যাপারে কারণ একজন রাষ্ট্রপতি সে যখন তার অধীনস্থ লোক চয়ন করবে তখন এই ক্ষেত্রে তাকে খুবই সুচিত্র হইতে হয় কারণ এমন কোন লোক যেন সে দায়িত্বে না বসায় যে আপনার মানুষের ক্ষতি করবে মানুষের ধার্মিকতার ব্যাপারে ব্যাঘাত ঘটাবে মানুষের দুনিয়ার ব্যাপারে ব্যাঘাত ঘটাবে হ্যাঁ সেটা কখনো তার জন্য অনুচিত হবে এমন কাউকে দায়িত্ব দেওয়া যদি সঠিক মানুষকে দায়িত্ব দেওয়া যায় তাহলে সঠিক দায়িত্ব সে পালন করবে তখন সে নিশ্চিন্ত থাকতে পারে যে তার কারণে সে পরকালে জবাবদেহী হতে হবে না এটাই হচ্ছে কথা আর এই জাতীয় মানুষ না থাকার কারণে এই জাতীয় ব্যাপারগুলো যখন অর্থের সাথে সম্পর্কিত হয়ে গেছে কামাইয়ের সাথে সম্পর্কিত হয়ে গেছে এই কারণে মানুষের অশান্তি বেশি যেমন যে রাষ্ট্রীয় যে পদগুলা আপনার যে ভোট হয় যেগুলোতে আপনার এমপি ইলেকশন ইতিপূর্বে চলে গেছে হ্যাঁ এখন যেখানে আপনার মসিম জাতীয় মানুষ থাকাদার দরকার যার মধ্যে অ্যাকসান আছে যার মধ্যে এই অনুভূতি যে আমার যে দায়িত্ব এই দায়িত্ব খুবই একটা বড় কঠিন দায়িত্ব এই দায়িত্ব আমাকে যথাসাধ্য পালন করে আমার জন্য খুবই কষ্টকর এবং সেটা ওইভাবে আদায় করতে হবে যেইভাবে আল্লাহ চান এই অনুভূতি না থাকার কারণে বরং লাভটা মাথার বেশি থাকার কারণে দেশ অশান্তি কিভাবে সেটা টাকা দিয়ে দোল জবরদস্তি করে কিভাবে সেই পথটা নেওয়া যায় কিভাবে নিজের ইনকাম বাড়ানো যায় সেই পিকির জবদেহিতার পিকির কোন নেই অথচ এই পথগুলা ছিল এমন যে যেগুলার জন্য পথ চাওয়াও সরিয়েতে হারাম এই যে পথ আমাদের দেশে ইসলামী দল বলেন যে দলে বলেন পথ চাওয়া কিন্তু সরিয়েতে হারাম কেউ ভোটে দাঁড়িয়ে বলা যে আমাকে সবাই ভোট দেন এইটা বলা হারাম যে না এরকম চাইতে পারবেন না চাইলে আপনার সে অযোগ্য বলে প্রমাণিত হবে এটা হচ্ছে নিয়ম রসুল আকমসুল কাছে এক সাবি আবু মুসা তার এক ওকে না বলে নিয়ে আসছে কাছে যে রসুলের কাছে যাব যখন তার চাষাদুভাই রসুলকে প্রস্তাব করলেন যে অনেক জায়গায় গভর্নর নিয়োগ করেন সুতরাং আমাকে এক জায়গার গভর্নর নিয়োগ করেন যা আমি থেকে জাকাত সৎকার এগুলো উঠে আনবো দায়িত্বশীল হিসাবে তখন রসুল বললেন যে কেউ যদি পদ চায় আমরা কাউকে পথ দেয় না এটা নিয়ম না হ্যাঁ সুতরাং এটা নিয়মের বাইরের কাজ আর এটার কারণে সমস্ত ঝামেলাগুলো আপনার হচ্ছে সমাজের মধ্যে ইসলামের নাম দিয়ে এরা রেফারেন্স দেয় কি পুরে অন্য কোরআন হাদিস দেখবে না মানে এত সুস্পষ্ট কারণ লাভের চিন্তা এই কারণে ইউসুফ আর ইসলামের কথা বলে যে ইউসুফ ইসলাম পদ চাইছিলেন আরে ইউসুফ তো কাফারের মধ্যে পথ যেরকম এমন একটা সংকটের যুগ যে সময় পথ না মানুষ আপনার ধ্বংস হয়ে যাবে কারণ সাত বছর যে স্বপ্ন দেখছিল স্বপ্নের ব্যাখ্যা বলছিলেন যে সাত বছর কি ফসল হবে তারপরে সাত বছর কোনো ফসলই হবে না সুতরাং এই সাত বছরের ফসল ইচ্ছুক করতে হবে পরের সাত বছরের জন্য দুর্ভিক্ষ লেগে যাবে এই সময় যদি উনি নিজের হাতে দায়িত্ব না আনেন বেশ তাইলে মানুষের তো খানাই মরবে হ্যাঁ এই সাত বছরের সঠিকভাবে আপনার সম্পদকে আপনার যে খাদ্যগুলাকে সমবন্টন করে বাকিগুলোকে স্ট্রক করতে হবে পরে সাত বছরের জন্য ব্যাপারটা কত কঠিন সুতরাং এইখানে যে কোনো একজনের মানুষের হাতে দিয়ে দিলে যদি অযোগ্যের হাতে পড়ে তাহলে তো মানুষ সে খানা না না খেয়ে মরতে হবে কিন্তু দেখা গেছে যখন উনি দায়িত্ব নিলেন শুধু সাত বছর না শুধু ওনার এলাকা না বাইরের থেকে ওনার ইয়াকুব আল ইসলাম তার ছেলে ফেলেকে পর্যন্ত পাঠিয়েছেন আশেপাশে সমস্ত এলাকায় খবর হয়ে গেছে খাদ্যের সংকট হলে যেন ইসুফ আল ইসলামের কাছে আসে ওই এলাকায় মিশরে চলে আসে সেখানে খাদ্যের কোন সংকট নেই তাহলে এটা কেন দুরবস্থায় কঠিন যখন আপনি নিশ্চিত এই এলাকায় কোনো ভদ্র মানুষ নাই যার মধ্যে আমার আছে। একমাত্র আপনি চারা এবং আপনার উপর এই নিশ্চয়তা আছে। আপনার নিজের উপর নির্ভরতা আছে কারণ আপনি সেই গুণে আল্লাহ গুণান্বিত করছেন এটা হচ্ছে নবী আর নবীকে আল্লাহ কি করেন মাসুম রাখেন আপনার দোষ রাখেন এই কারণে তিনি নিশ্চিন্ত হতে পারছেন যে আমি দায়িত্ব পালন না করলে এইখানে আর পালন করার কেউ নেই কিন্তু এরকম কোয়ালিটির মানুষ আছে কোন বুজুর্গ আসে আপনার এমপি এতে চায় বুজুর্গ হইলে না জিন্দিগি এই বাটফার গুলের মাঝে এসে ঠিক না ঝামেলা বরং আপনার বুজুর্গ সাহেব কিছু অর্থ আসবে সেটা ছুটে আসে না মানে মানুষের জন্য একবার ইয়ার ছিল অনুদান আসছিল তো এখন ছাড়াই গেছে তো বলতেছে তিনের একবার দিয়ে দিতে হবে এগুলো সৎকার টাকা হ্যাঁ তিনি একবার দিয়ে দিবে তখন বুজুরগি থাকবে বই হ্যাঁ নাকি মানে আপনি তো উপরে তিন আসবেন দিদি দিতে আসবেন তাইলে তো আপনি সাপোর্টে দিলেন সুতরাং কোনো বুজুর্গুলো কে কাজে যাবে পরিবেশ না হইলে হ্যাঁ আর এই এরকম বুজুগ পাওয়াতে মুশকিল কারণ বুজুর্গ কখনো বিশেষ করে আর্থিক ব্যাপারে পরীক্ষিত না হইলে কাউকে শুধু চেহারা দেখে বুজুগে দেখে আপনি দিতে পারেন না কারণ এই ব্যাপার ভিন্ন আর এমনি সাধারণ বুজুর্গে ভিন্ন অনেক বুজুগে দেখবেন সেরা শুরুতে ভালো কিন্তু তাকে কোনো দায়িত্ব দিলেন কয়েকদিন পরে টাকারও হিসেবে নেই নাকি এরকম আমরা অনেক দেখছি আমাদের নিজের ছাত্রদের মধ্যে এত বছর যে এই লোকটা দুনিয়াতে কেমে যেতে পারে কিন্তু সে কি করতে পারে না হ্যাঁ মানে কোনো অর্থ মানে খ্যানত করতে পারে না আত্মসাত করতে পারে না কিন্তু দেখা গেছে অর্থ দেওয়ার পর কিছুদিন পর তাকেও খুঁজে পাওয়া যায় হ্যাঁ মানে এই ইসি দুরবস্থা সুতরাং আপনি ওই ইসু আর ইসলামের রেফারেন্স দেয় যারা ভোট চায় ইসলামী দল বলে যে ইস্যু ইসলাম তো ক্ষমতা চাইছে বলে যে আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন আর রসুল ইসলাম এটার আর খবর নেই হ্যাঁ আর যখন আবার ইয়ের ক্ষেত্রে যখন বলা হয় যে একামতের দিনের ক্ষেত্রে যখন নবী রেফারেন্স দেয় তখন এদের আবার মাথা গরম হয়ে যায় নাকি বাস্তব না তখন বলে তো আমাদের রসুলের দিকে দেখেন না যখন একজন শেয়েখ মুদিউর রহমান বলছিল আচ্ছা যদি প্রত্যেক আপনার নবী যদি এটাই মৌলিক দায়িত্ব হয়ে থাকে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করা হ্যাঁ ধর্মে প্রতিষ্ঠিত করা তাহলে অনেক নবীতে চলে গেছেন যারা ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারেন নাই মাত্র কয়েকজন ছাড়া নবী তার কয়েকজন সরিমা ইসলাম দাউদা ইসলাম তারপরে কি মোহাম্মদ ইসলাম তিনজনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কিন্তু এছাড়া রসুল এ তো আরো থাকে গেছে না করে আপনি মুসুল ইসলামের কাছে গেলেন কা কিন্তু আপনি যখন ভোট চাইতে যান তখন যদি কয়ে আমাদের রসুলের কাছে তো না চাওয়া দায়িত্ব ছাড়া কয়ে যে ইসু যে চাইছিলেন মানে সয়দানি সয়দানি হ্যাঁ মানে যেখানে না যখন কিছুদিন বলবে না আমি তো বলি নাই হ্যাঁ আমি তো এরকম এই সে দুরবস্থা আমাদের এই দুরবস্থার কারণে ওই যে মায়ের খাইতে হয় তাইলে নিজের কারণে মা যে কোনো বিপদ আসুক না কেন মানব সমাজে প্রত্যেকের আপনার জীবনে আমার জীবনে বা সামাজিক জীবনে এগুলো আমাদের নিজের কারণেই হয় আল্লাহ বলছেন আমি অনেকগুলো মাফ করে দিই মাঝে মাঝে কিছুর জন্য কি ধরা আমার আপনার কারণে নাকি বাস্তবতা না এটা এটা প্রত্যেক কাজে আপনি যদি চিন্তা করে দেখেন তখন আপনি বুঝতে পারবেন এটা নিশ্চিত কথা এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা নিজের দিকে তাকানোর অভ্যাস নেই তাকাই আরো জেনের দিকে নাকি কথা গেছে। কি মানে এরকম ইসলাম আসে। ভালোবাসে কাপড় এসে গেছে তো একজনের সুন্দর দিছে বলতেছে আচ্ছা কাপাররা ক্ষমতা এসে গেছে ঠিক আছে বলো হ্যাঁ তাইলে আপনি নামাজ পড়ছিলেন আপনি নামাজ পড়েন নাকি কয়ে যে আমি তোমার নামাজ পড়ি আপনি তো কাফের কাফের ক্ষমতা আসছে তো আপনি তো কাফের কাফের তো কাফের নাকি যখন অধিকাংশের কাছে নামাজের কোন গুরুত্ব নাই তিন বেলা পড়লে আপনার দুই বেলা পড়ে না এরকম মানুষের সংখ্যা অনেক বেশি ফজরের নামাজ পড়ে এরকম মানুষের সংখ্যা কতটা তাইলে তো অধিকাংশ মানুষ কাফের তো কাফের ক্ষমতায় কে আসবে কাফের আসবে অহেতুক কথা নাকি আর যারা জোট বানছে এটা কি ইসলামের দৃষ্টিতে বাঁধছে নাকি আরেকজনকে উদ্ধার করার জন্য বানছে এটা আমাদের পোকামি ছাড়া কিছু না কারণ শরীয়তে মৌরিক কার সাথে আপনি জোট বাই দিয়ে আপনি কাজ করবেন এটারও তো একটা সিস্টেম আছে তাদের ছায় তাই চিন্তার বিষয় নাকি কারণ যারা নেতৃত্বে দিচ্ছে কাফের সবগুলো কাফের হ্যাঁ এগুলোর তো আগে ছিল কমিউনিস্ট হ্যাঁ এগুলো নেতা নেতা জাতি ছোট না প্রত্যেকটা আপনার গুরুত্বপূর্ণ আপনার আপনার যারা ধর্ম বিদ্বেষে হ্যাঁ প্রত্যেকটা এর দিনে যে ইসলামের ফাইতে হবে নাকি গণতন্ত্রের জয় করবে হ্যাঁ গণতন্ত্রের জয় তো আল্লাহ এই কারণে আমরা ঝামেলায় পড়ে যাই নিজের দিকে তাকানোর চিন্তা আমাদের নাই যাই হোক ভিন্ন কথা আমাদের আজকের যে আলোচনার সেটা হচ্ছে তাইলে ওই যে রাকালটা রাকালের মধ্যে ছিল এই কারণে ওই যে মালিক সে নিশ্চিন্তে ছিল কোনো সমস্যা হয় নাই হ্যাঁ কিন্তু আমরা দেখা যায় এই অ্যাকসান না থাকার কারণে মানুষের মাঝে আমরা নিজের ঘরে অবস্থান করে আমরা নিশ্চিন্তে থাকতে পারি না হ্যাঁ কখন আমার উপর কি হামলায় পড়ে যা আমার কাছে কোন অর্থ করি আছে এটা কেউ জানলে আমার উপর কি হামলায় পড়বে আরেকজনে যাইলে এই ব্যাপারটা হয়েছে অ্যাকসান না থাকার কারণে এই সমস্যাগুলো যাই হোক এই অ্যাকসান প্রত্যেকটা জিনিসের মধ্যে দরকার যদি কাউকে হত্যা করতে হয় স্বরিয়র সম্মত ভাবে আবার বলবেন যে সুন্দর করে হত্যা করতে বলছে না শরীর সম্মত হত্যা আছে সরিয়েসম্মত হত্যা কি কি হ্যাঁ কেউ জানেন তিন জাতি হত্যা সরিয়ে সম্মত একটা হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে এটার পরিবর্তে যদি তারা দ্বত না চায় তার হত্যা চায় ক্যাশাত চায় তাহলে তাকে হত্যা করতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব এগুলো আবার নিজে কোনো বাস্তবায়ন করবে না রাষ্ট্র বাস্তবায়ন করবে দ্বিতীয় নম্বর যদি কেউ আপনার বিবাহিত হয়ে যদি সে কি করে বিবাহিত পুরুষ বা মহিলা যদি যদিচার করে তাকে পাথরে মেরে হত্যা করতে হয় নাকি জানান না এটা রজম যেটাকে বলে আর তৃতীয় নম্বর কেউ যদি মোর্তাদ হয়ে যায় তাকে তিন দিন সময় দিলে যদি তো করে ফিরে আসে ভালো না হলে তাকে বৈধ হত্যা এগুলা হত্যা করতে হলে সুন্দরভাবে করতে হয় রসুল বলছেন ফাইদা কত কত হত্যা করতে গেলেও তোমাকে একশনের পরিচয় দিতে হবে সুন্দরভাবে হত্যা করতে হবে নিকৃষ্ট ভাবে না একজনকে কষ্ট দিয়ে না এই কারণে আরব দেশে সেটা আছে যখন কাউকে হত্যা করতে হয় তখন প্রশিক্ষণ প্রাপ্ত জাল্লা দিয়ে হত্যা করা হয় যেগুলো এক কোপে শেষ করে দিবে। দুই কোপ লাগবে না দুই কোপ দিলে তার চাকরি শেষ এক কোপে যেন একবারে কি ঘাড় কাটে যায় নাকি কেউ দেখেন নাই মাথা কাটতে হ্যাঁ প্রাপ্ত এরা কে সুন্দরভাবে করতে হবে এইখানে পোচাইলে হবে না হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে ওই দাদা বা আসেনা হা কোন পশু যদি জবাই করতে যান সুন্দরভাবে জবাই করতে হবে কিভাবে বলছে পশু জবাই করতে চায় সে যেন নিজের ছুরিটাকে ভালো করে ধারালো করে নেয় নাকি এবং তার সেই পশু যেটাকে সে জবাই করতে যাবে সেটাকে যে একটু আরাম দেয় আরামে যেন কি কেটে যায় বেশি সময় যেন না লাগে চট করে যেন কাটা যায় অনেক আছে এগুলোর কোনো খবর রাখে না ওই ভোতা ছুরি একটা নিয়ে ওইটা কাটতে আসে কাটতে আসে পশু কিন্তু বারোটা বাজে আসে নাকি নাই সুতরাং প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আপনার অবশ্যই কোন জায়গায় একসান ছাড়া চলবে না এখন আমরা আস্তে আস্তে ধরি একসান কার সাথে কিরকম প্রথম এক নম্বর আল্লাহর সাথে একসান কার সাথে আল্লাহর সাথে একসান মানে আল্লাহর যেকোনো আবাদত করব সেটা এমন ভাবে যে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি যদি তা সম্ভব না হয় আল্লাহ আমাকে মানে কি তখন রসুল বললেন তখন তার যে তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর যদি সেটা সম্ভব না হয় তাইলে কমপক্ষে এটা মনে করবে যে আল্লাহ আমাকে দেখতে পান তাইলে কঠিনটা কোনটা প্রথমটা কারণ যদি না হয় বলছে তাইলে ওইটা পরের টা এইটা চিন্তা করে একবারে সহজ যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন এই চিন্তা বারবার এটাকে অভ্যস্ত করতে দেবেন এসকে এই ব্যাপারে যে কোনো কাজ করতে গেলে এইটা খেয়াল করা যে আল্লাহ তো আমাকে দেখছেন হ্যাঁ নাকি যেরকম রাকাল বলছে তাইলে আল্লাহ কই হ্যাঁ আমার মালিক না দেখা আল্লাহ তো দেখ ঠিক না একে অনেক আগের যুগের বুজুর্গদের নিয়ম কি ছিল আগের যুগের বুজুর্গরা খেলাফত দিত প্রশিক্ষণ দিয়ে কি করত প্রশিক্ষণ দিয়ে যে যখন কিছুদিন মরিদ থাকতো মরিদকে পরীক্ষা করতে মাঝে মাঝে ধরেন একটা মুরগি ধরে দিয়ে বলতে তুমি কেউ যেন না দেখে এমন জায়গায় গিয়ে এটাকে জবাই করবে হম তখন ওই মরিদ যদি পাক্কা মরিদ হয় তার মধ্যে যদি আসাঞ্চলে আসে যে আল্লাহ আমাকে দেখতে পান এই চেতনা যদি তার মধ্যে সময় জাগরিত থাকে তখন এই মুড়িদের কখনো জবাই করতে পারবে না এই মুড়িদ ঘুরি সব ফিরে আসবে মুরগি নিয়ে বলবে যে কেউ দেখে না এরকম কোনো জায়গায় নাই দুনিয়া হ্যাঁ কারণ কেউ না থাকলে দুনিয়ার মানুষ আল্লাহ তো দেখতেছেন তাই সবার চোখে ফাঁকি দেওয়া তো সম্ভব না হ্যাঁ আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব না নাকি কিন্তু এখনকার মুরিদের এখনকার পিসপ নিজের মধ্যে অ্যাসার নাই নিজেই দুই নম্বর নেই হ্যাঁ আর কাকে আপনার কি দিবে হেদায়ত করবে মানে আসছে যে অবস্থা হ্যাঁ এই কারণে দুরবস্থা চলছে আর চলছে হ্যাঁ আল্লাহ হেদায়ত করু তাইলে এটাই সে পর্যায়। আর এই ব্যাপারে আপনার সুবিপাদের মধ্যে আপনার মারাত্মক ভুল আমি বলছিলাম যে তারা অ্যাকশানের পর্যায়ে প্রথম পর্যায়েকে তারা মানে সিস্টেম ঠিক রাখেনা। না কারণ স্বল্প যে নিয়ম যেটা সহজ সেটা থেকে না আপনি কঠিনের দিকে যাবেন নাকি কিন্তু ওরা প্রথমে কঠিনটা ধরে পরে ঝামেলায় পরে যায় আচ্ছা আপনি যখন নিচে আল্লাহ রসুল বলছেন যদি সেটা না পারে নিচের থেকে শুরু করো মনে করো যে আল্লাহ আমাকে দেখছে আর সেই পর্যায়ে না যেতে পারলে আল্লাহ বাধ্য করে নাই তোমাকে তোমার ওই নিচেরটাই ঠিক আছে নাকি ওই পর্যায়ে না যাওয়া কোনো বাধ্যতামূলক নয় এই কারণে রসুল বলছেন সেটা না পারলে করো এটা বাধ্যতামূলক নয় কিন্তু আমাদের দেশের পৃথিবীর শিক্ষা দেয় পিসাবকে তো আপনি দেখেন এর একে তো পিছন দিয়ে কল্পনা করতে পারেন আপনার পিসাবকে তো আপনি চিনেন বাড়ি যেয়ে কল্পনা করতে পারেন যে আমার পিসাব এখানে বসে আসে ঠিক না এটা কল্পনা করা সম্ভব কারণ তার চেহারা তো আপনার মুখস্থ আছে নিষেধ যে আপনি মনে করেন আমার পৃষ্ঠ দেখে আসে আমার দিকে তো শিরিক। আপনি যা দেখা সম্ভব না তাকে আপনি দেখে বলে মনে করেন কেন আর এই চেতনা হাসবেন না এই চেতনা সুবিবাদের মজ্জাগত কথা আপনি জিজ্ঞাসা করেন সুফিবাদের যত পীর বুজুগ আছে সবাইকে এই প্রশিক্ষণ ছিলেন কিন্তু এইগুলো ছাড়িয়ে দিচ্ছি আর কি হ্যাঁ সুতরাং এইগুলোতে আপনার আছে এই সিস্টেম কি আছে আপনার পিস কল্পনা করবে এই কারণে আপনি দেখবেন বাস্তব আমি দৃষ্টান্ত আমার নিজের শুনেছি একদিন ইট কিনবে তোর একজন ওই যে সরমানের আরোপ মুড়িদের তো ইট বিক্রি করে তো আমার সামনে সকালবেলা কথা যে আমার ইট লাগবে তো বলে যে দিবা অসুবিধা তো যে তোমার ব্যাপারে একটা মানে খারাপ কথা মানুষের থেকে শুনতেছি ভেজাল দাও যে ইটের মধ্যে যদি আমি বিশ্বাস দেখে ফেলবে না হ্যাঁ মানে কি কথা বিশ্ব দেখে বলবে তাইলে বিশ্ব তো বরং অন্যের সাথে দোকাবাজি করলে দেখার বেশি দরকার কারণ তাইলে কেউ আর এই ফিরের বক্ত হইবে না যে আমার পিসের সাথে মানে অঘটন করে দেখেন প্রত্যেক পাবেন। দেবন্দীদের যত কিতাব আছে বড় বড় যারা আছেন যে আপনি থানাবীর বিষয়ে বলেন তারপরে কি রশিদ আহমদ গঙ্গই বলেন এই সবাই কিতাবের মধ্যে কিন্তু আছে। তা সব শেখ তাহাই আরেকজন তিন বছর করে করে আমি ট্রেনিং দিচ্ছি একটা তিন বছর করছি পরে আরেকটা তিন বছর পরে আরেকটা তিন বছর হ্যাঁ এরকম তাইলে যদি আপনার এই ছয় বছরের মধ্যে মারা যায় এটা মানে ওনার নিয়ম অনুযায়ী উনি তিন বছর করে ট্রেনিং দিচ্ছেন হ্যাঁ কিন্তু তাও হয় না তাও হয় না যেমন সে রাজি হয় না তখন তাকে রসুল বলছে বিয়ে করা আপনার কি রসুলের সুন্নত সুতরাং তুমি রসুলের মধ্যে রসুলকে মানবে না কেন রসুল কোথায় আমি তো এখন আল্লাহর দায়ী আল্লাহর তো কাছে যাইতে পারি না হ্যাঁ ঠিক না মানে ধাপে ধাপে আগায় আরে দাফে আগায় মানে অনেককে বলে যে না এরা ওই পীর বিদ্বেষী না পীর আমরা ভালো করে মানছিলাম এমন কোন ইসলামী দল নাই শুধু একবারে কবর মাজার পুজারি ছাড়া যেই দলে কিছুদিন থাকি ওটার মানে ফর্মুলা বুঝিয়ে নাই এমন কোনটা নাই লাগাইছিলাম তারপর ইসলামী দলগুলা কিছুদিন করে করে চিল্লাগাইছিলাম করে তারপরে ইসলামী দলগুলো সুতরাং প্রত্যেকটার অভিজ্ঞতা ভালোই আছে হ্যাঁ শুধু খারাপটাই যায় না যেগুলো যে মারাফাতি লাইন সেগুলোতে এমনি দেখতে খারাপ লাগে মদ গাঁজা খায় এটার মধ্যে আর যাবে কি নাকি ওইখানে তো আল্লাহ পাওয়া যাওয়ার কোন সম্ভাবনাই নাই নাকি তো সুতরাং অনেকে মনে করে যে না এরা আরব দেশে আসছে এরা পীর বিরোধী কিন্তু ভালো করে বুঝলে যদি আল্লাহ হেদায় ভালো রাখে তাইলে বুঝা সম্ভব যেই রয়েছে ইসলামকে ধ্বংস করার সর্বপ্রথম মানে কুঠের আঘাত ইসলামের উপর এই পীরগির মাধ্যমে যারা ইহুদিরাজ যেটা চালু করছে মুসলিম সমাজের মধ্যে যাই হোক এটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই তাইলে ওরা ধোকা খায় প্রথমটা ট্রেনিং দিতে যায় দ্বিতীয়টা ট্রেনিং দীর্ঘদিন না দিয়ে প্রথমটা ট্রেনিং দিতে যায় তখন যখন দিতে পারেনা সরাসরি আল্লাহকে দেখবেন কিভাবে আল্লাহ দেখা যায় না তখন ট্রেনিং দিতে দিতে মানুষের ইমানহারায় মরে যাওয়া ছাড়া আর কোনো ভয় নেই আর তখনই শয়তান আসি ধোকা দেয় মানে আদেশ করে রসুলের ছবি ধরে আদেশ করে তারপরে আল্লাহর ছবি ধরে আদেশ করে কেউ বলতে পারেন যে রসুলের ছবি ধরা তো শয়তানের সম্ভব না রসুলের আসল অবিকল ছবি ধরা শয়তানের জন্য নিষেধ কিন্তু যে কোনো একজনের ছবি ধরে দাবি করা নিষেধ না লম্বা টুপি দেখতে কিভাবে রসুলের যুগে তো লম্বা টুপি আর পাঁচ কলি টুপি কোনোটাই ছিল না তেলের দেখলে এমনি হ্যাঁ তেলের শয়তানে দেখা দিস শয়তানে দেখা কিন্তু যখন ব্যাখ্যা করতে যায় যে করে আপনারা দুইজন দুই রকম দেখছেন কেন এদের কাছে তো মানে সব ঠিক থাকে মানে রাজনৈতিক রসুলের বর্ণনা পাওয়া যায় না কি আর লম্বলেন রসুন কিন্তু দেখেন বাস্তব বাজারে এটা এবার বুঝছেন তো যার জন্যে পাঁচ কোটি মাথায় এইভাবে চলছে আর চলছে আর কি দেশ এই কারণে অন্য রকম অন্যরকম দেখে দেওয়ানবাগি কি দেখছে হ্যাঁ আল্লাহকে নাকি ডারবিনে দেখছে মানে ছয়তান বলতে দেরি হয় হ্যাঁ কারণ যখন অন্যরা আল্লাহর সাথে কি কমপক্ষে এটা মনে করবেন যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে সুতরাং আপনার প্রত্যেকটা কাজ যেন শরীর সম্মত হয় শরীরের বিরোধী হইলে অবশ্যই খেয়াল করতে আল্লাহ দেখতেছেন কেমন দিন হিসাব দিতেই হবে আমাকে আর পরবর্তীতে অগ্রসর হইলে যদি প্রথম পর্যায়ে যাওয়া যায় তাহলে তো ভালো সেটা প্রশিক্ষণ দিতে শুরু করেন কারোর নাকি দ্বিতীয় নম্বর কোরআন মসজিদের মধ্যে আল্লাহ অনেকবার ইয়াহিল এইখানে বলছেন যে আল্লাহ কি আদেশ করছেন যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে আদেশ নিষেধ মানতে বাধ্য আপনি এমনিতেও আল্লাহর শরীয়ত সম্মত আদেশ নিষেধ আপনি এমনি মানতে বাধ্য মাতাবিদে না বললেও কিন্তু মাতাবিদে বললে আরো আরো বাধ্যতামূলক হয়ে যায় আরো বাধ্যতামূলক হয়ে যায় তখন আপনি তাদের যে কোনো তারা যদি কোনো নফল এ করতেও নিষেধ করে আপনি করতে পারবেন না সেটা করাও নিষেধ যদি মা বলে তোর নকল নামাজ বাদ আমার জন্য বাজার থেকে অমুক জিনিস নিয়ে আয় আপনি বাধ্য নকল নামাজ করতে পারবেন না আর এরকম উল্টা করলে তারপর শাস্তি পাইতে হবে যেরকম জোরাইজের ঘটনা এটাও হয়তো বা জানেন অনেকে জোরাইজ জোর আপনার মুসলিম শেষ বাহাদিসের মধ্যে আসছে হ্যাঁ জোরাইজ একজন বড় বুজুগ শিল্প গ সে গির্জার মধ্যে পড়ে থাকে গির্জার মধ্যে নামাজ পড়ে ওই বেসারি কাছে দাঁড়ে কোনো বাচ্চা কাছে নাই হে একমাত্র ছেলে হে যে গির্জায় নামাজ পড়ে তখন এই যে গির্জা জানালা দিয়ে বলতে যে জুরাইজ মানে আওয়াজ করে কিন্তু এ নামাজের মধ্যে থাকি থাকে মনে মনে করে যে আল্লাহ আমার মাও ডাকছে কিন্তু তোমার নামাজ পড়তেছে আবার আবার খেয়াল ফিরে গেলে নামাজ মন দেয় এরকম একবার দুইবার তিনবার এরকম যেমন ডাকছে একদিন ডাক করে বলতেছে যে বদয়া দিয়ে দিছে ছেলেকে যে আল্লাহ বেশ চেহারা না দেখে যেন সে না মরে মায়ে বদয়া দিয়ে দিছে অথচ সে তো ভালো কাজ করতেছিল নাকি হ্যাঁ কিন্তু দেখেন মার কত দয়া সে কেন এরকম বাদ বাদছে কারণ ওর চেহারা দেখো হ্যাঁ এবং এটা বলেনা দেখার কথা এবং আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলছেন এক ওই এলাকার মধ্যে এক সুন্দরী মহিলা ছিল সে দাপট দেখাইতো যে আমার সুন্দর এত বেশি যে কোনো বুজুর্গকেও আমি টলায় ফেলতে পারি এমন ক্ষমতা আমার তখন একজনে চ্যালেঞ্জ করে বসলো যে জোরাইজকে যদি তুমি খপ করে ফেলতে পারো তাইলে বুঝা যাবে তুমি সুন্দরী মহিলা তখন সে কি করছে গ্রহণ করে জোরাইজের গির্জার আশেপাশে ঘুরে আরে যে তার মাকে দেখে না যত ঘুরে ঘুরে করে কাজ হয় না জোরাইজ দিকে তাকায় না এ নামাজ নিয়ে আসে পরে বেসারি দেখেন দুই নম্বর মানুষই কি করে দেখেন না মানে যে কোনোটা চ্যালেঞ্জ অন্যভাবে ঘুরে যেমন আমার দেশে দেখেন না রাষ্ট্রবর্গ কিভাবে হ্যাঁ কোনটার উত্তর কিভাবে ওর কাছে যে প্রস্তাব করলো যে তুই আমার সাথে থাক আমার সাথে ব্যবচার কর তুই এত সুন্দরী মহিলা পাইবিচার তো মানে খুশি হয়ে গেছে যে সহজে পাওয়া গেছে ওর সাথে ব্যবচার করছে পেটে বাচ্চা এসে মানুষকে বলতেছে তোর পাটে বাচ্চা আসছে কি ভাবার সাথে এখন তো সবাই খেপে গেছে কারণ হেদের মধ্যে একটা বুদ্ধি আছে আমার দেশে যদি পিস বাচ্চা কয়েকটাও বানায় দেয় তারপরে হের ছাড়বে না কিন্তু আগের যুগের মানুষের মধ্যে কি আছে বুদ্ধি আছে উল্টা করলে এইগুলো সাপোর্ট দিত না নাকি নাই হ্যাঁ অনেক আসে বড় বক্তা দেখা যায় যে আরেকজন তারপরে সমকামিতা করে কিন্তু তারপরে ছাড়ে না মানুষে আসে না হ্যাঁ কারণ আগের যুগে এটা চলতো না যখন শুনছে যে ওই মহিলা বলছে জোরাইজের ছেলে এটা আমার পাট যে ছেলে বাইরেছে এটা জোরাইজ জোরাইজের জোরাইজেছে সেটার বাপ মানুষটি এবার খন্দা নিয়ে নামছে যে জোরাইজের গির্জা উড়াই ফেলব। এ বড় বুজুর্গ মানুষের ভিতরে বিদে কান্ডটা করছে তখন মানুষের যাই জোর নামাজে পড়ে তো খবর নাই মানুষের যাই তার গির্জার দরজা খোলে না তো মানুষের গির্জা কে ভাঙে তারপরে ভিতরে ঢুকছে মানে গির্জা ভাঙে ফেলছে মানুষ। ভাঙিয়ে ভিতরে ঢুকছে এখন এর আর খুব হের নামাজে আসছে ডংকায় ডমকায় তো নামাজ পড়া সায় তার যে তুই এরকম খারাপ কাজ করে আবার কিছু বুঝে গিয়ে তারপর সে সালাম ফিরেছে ফিরে বলতেছে কি সমস্যা গিয়ে তোমাদের তোমরা এতো খেপলে কি জন্য কয়ে যে তুমি ওই বেটির সাথে এসে গেছে তুমি এবার এইখানে গুজুরকে দেখাম তখন জোরে এসেছে মেজাজ গরমে এসেছে বাইরে কয় বেটি বই ওই ছেলে বই এদিকে নিয়ে পরে যখন নিয়ে আসছে বেশে কি নিয়ে আসছে ওই নিয়ে আসছে তখন এই যে বেশের চেহারাতে গরম তখন তার আপনার ময়লে টয়ে কিছু আর কারণ হেরে বেশ করে দিল না তখন বলছে বেশে নিয়ে বাচ্চা নিয়ে আয় এমন বাচ্চা যখন আসছে বাচ্চার পেটের মধ্যে গুতে দিয়ে বলতেছে এই তোর বাপকে বল সাথে সাথে বাচ্চা বলছে তোমার যে ফারাদার হয়েছে আমার বাপ বিশ্বের মধ্যে তিনটা বাচ্চা একবারে ছোট বয়সে শিশু বয়সে কথা বলছে তার মধ্যে এই ছেলেটা একটা আরো দুইজন আছে যেমন ঈশা ইসলাম কথা বলছেন আরেকটা বাচ্চা আছে তিনজন এর বুজুর্গীয় মানে এখানে প্রকাশ পাইল কিন্তু তার মার বদাটাও প্রকাশ পাইল। কি মা বলছে না বেশা দেখা লাগবে মিত্র আগে তখন স্বর্ণ দিয়ে গির্জা বানাই দিব কয়েছে না তোমাদের গির্জা বানাই দেওয়া লাগবে না আমি বুঝিয়ে গেছি কেনই ঘটনা করছে। কে কেমনি করছে কয়েছে আমার মা পদ্মা বলছে যে যেন বেশি চেহারা দেখা লাগে বেশা আমি দেখিয়ে ফেলছি এই কারণে তো আপনার বিশেষ মর্যাদা পাই সে করেনি সে রসুল আকলামের সাথে সাক্ষাৎ দিতে পারত কিন্তু ইমানের মধ্যে তার মা একা সে বৃদ্ধা মহিলা তাকে রাখে আসতে চায় নাই যে তার যদি কোনো অঘটন ঘটে যায় এই কারণে তার খ্যাদমত করছে বিদায় রকম ইসলাম বলছেন যে সে মুস্তাজ তার দোয়া কি আল্লাহ গ্রহণ করেন এবং আপনার মুসলিম হাদিস আসা হজরত উমর যেটা বর্ণনা করছেন বলছেন যে কখনো যদি কোনো দিন ওয়েস আল সাথে সাক্ষাৎ হয় তাকে বলবে যে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও সাথে সাথে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে যে তার দোয়া কবুল হয়ে যায় কেন ওই যে মার খ্যাদমতের কারণে কিন্তু অনেক আছে মায়ের সাথে শাশুড়ি গুরুত্ব বেশি মায়ের চাইতে আছে নাকি নাই ওই যে ওর দিন একজন শাশুড়ি বলতেছে হসপিটালে নিতে হবে ওর মা বলতেছে না আমরা দেখবে একটু চেষ্টা করে যদি তারপরে ইমার্জেন্সি নিতেই হয় তাহলে নিবো কেন হঠাৎ করে হসপিটালে নিয়ে যাব। এর কাটিয়ে ফেলবে এসে হ্যাঁ ঝামেলা অপারেশন করার কি দরকার আছে না ওই ছেলেটাকে শেষ পর্যন্ত মাকে বলে যে তোমার বুঝে লাগবে না আমার শাশুড়ি যেটা বলবে সেটাই হবে তোমার কোনো কথাই চলবে আসল কথা তাইলে এই মাজুদি বদিদের কাম তো সারা হয়ে গেছে হ্যাঁ শেষে আজীবন কানতে হবে দিদির শাশুড়ির গুরুত্ব বাড়িয়ে গেছে যাই হোক তাইলে মাতা পিতার সাথে এক সান দ্বিতীয় নম্বর আত্মীয় স্বজনের সাথে এক আত্মীয় স্বজন যারা আপনার রক্তের সম্পর্কীয় তাদের প্রতি নম্বর কি করা এরা ইসা যে তোমরা ভয় করো আল্লাহকে কিসির মধ্যে যেটা যেটার ভিত্তিতে তোমরা মানুষের কাছে যার কসম খেয়ে যার দোহাই দিয়ে মানুষের কাছে চাও হ্যাঁ সে আল্লাহকে ভয় করো আল্লাহ কারণ কেমন আত্মীয়তার বন্ধন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যদি এই বন্ধন রক্ষা না করো তাইলে আত্মীয়তার বন্ধন রক্ষা করা সেটা কি তাদের প্রতি অ্যাকসান করা সেটা আর কাজ আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য তাদের প্রতি একসান মানে কি তাদের মধ্যে যদি কেউ সমস্যায় পড়ে আপনাকে অবশ্যই দেখতে যদি আপনার সংগতি থাকে আপনি কখনো নিজের কাছে টাকা পয়সা থাকে আপনার একজন বোন কষ্ট পাইবে আপনার একজন ভাই কষ্ট পাইবে আপনার রক্তের সম্পর্কে আপনার খুফি কষ্ট পাইবে আপনার কি চাষা কষ্ট পাইবে অসম্ভব সেটা হতে পারে না অবশ্যই আপনাকে তার সহযোগিতা দাঁড়াইতেই হবে বরং সৎকা আত্মীয় স্বজনকে দিলে ডাবল সব পাওয়া যায় স্কুল এখন তো বলছেন আশা দা তো আলার মিসকিন যদি আত্মীয় স্বজনকে সৎকা দেওয়া হয় তাহলে দুইটা স্বপ পাবে একটা হচ্ছে সাধারণ সৎকার সব আর আত্মীয়তার বন্ধন রক্ষা করার সব এবং আপনার সম্পদে বরকত আসবে আপনার জীবনে বরকত আসবে কিন্তু এই আত্মীয় তার বন্ধন রক্ষা করার কারণে কিন্তু মানুষ বুঝে মনে করে যে আত্মীয় দিলে কমে যাবে নাকি কারোর যদি ভালো লাগে যে আল্লাহ তার রিজিকের মধ্যে সম্প্রসারণ ঘটাইবে আল্লাহ রিজিক কে বাড়াই দিবে এটা যদি কারোর মনে চায় দ্বিতীয় নম্বর যে সে মারা গেলে তার সুনাম দুনিয়াতে টিকে থাকবে যদি এটা চায় তাইলে অবশ্যই যেন আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে তাইলে দুইটা হবে তাইলে কি বলছে নিজের সম্পদের বরকত হওয়া আত্মীয়তার বন্ধন রক্ষার সম্পর্ক কিন্তু আমরা সেটাই করি না আত্মীয় সাথে বরং সম্পদ নিয়ে লড়াই করে নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধু জমিনের কারণে আপনি যদি জমিন ছাড়ে দেন তারপরে আল্লাহ আপনাকে এত সম্পদ দিতে পারেন যেটা আপনার ভাইও কল্পনা করতে পারবে না এবং এটা বাস্তব পাওয়া গেছে আমাদের এলাকায় এক মহিলা খুব ভদ্র মহিলা আর কি দুই ভাইয়ের এক ভাইয়ের বউ খুব দিনদার মানুষ এখন এই ভাই বড় ভাই কি বেসারা ভদ্রহের খুব দিনদার মানুষ যখন বাক করছে মানে বাড়ি ভাগ করে আর বাড়ি বাক করে যে ফল যেগুলো ধরে না আলহামদুলিল্লাহ কারণ হিন এক মহিলা বলছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই তারপরে তোমরা খুশি থাকো তোমাদের যেগুলো ফল ধরে সেগুলো নিয়ে যাও আমার ওই যেটা ধরে না এটা দিয়ে যাও মানে এরা দনোজন মানে গেছে মানার পরে বেসারে কি করছে আল্লাহর ভরসা খুব কি করছে যেটা ধরে না এইগুলোর গোলার মধ্যে কি দেয় ওই যে গোবর টোবর দিয়ে শখ গুলো এমন ধরা ধরছে একবারে সব মানে কঠিন ভাবে ধরছে আর ওগুলো একবারে পরের বছর থেকে ধরেই নেই একটাও ধরে না এখন এইবার আবার এটা নিয়ে লড়াই সরিয়েছে কয়ে না দিতে হবে তখন আবার এই দিয়ে দিস বাঘ বিয়ে দিয়েছে আর তারপরে যখন হেঁদর বাঘে গেছে পরে বছর হাত ধরে না মানে বছর হাত ধরে আল্লাহ আপনি কেন সম্পর্ক নষ্ট করবেন সামান্য জমিনের জন্য বরং আপনি বলেন হের কথা বলবেনা যে আল্লাহর জন্য তোমাকে ছাড় দিলাম যেন এর মনে থাকে এটা কিন্তু আমার ভাগ মনে করাই দিবেন পরে আবার যেন মনে থাকে অনেকে নিজের বাড়িকে এমনি দিয়ে দেয় মনে করে যে সে দিতে বাধ্য না বাধ্য না যে আমার বাপের জমিন এতটুকু আমার তোমাকে এটা দিলাম আল্লাহর আল্লাহ বলছে কি আত্মীয়তার বন্ধন রক্ষা করতে রসুল বলছে রক্ষা করতে এই জন্য দিলাম তোমাকে খেয়াল যে রক্তের সম্পর্কের কারণে ঠিক না ছাড়ছি আল্লাহর জন্য আল্লাহ আমাকে এর বিকল্প মিলে দেবেন এটা বললে তারও মাথায় ডুববে যে না আল্লাহর জন্য ছাড়ছে সে এমনি ছাড়া নাই হ্যাঁ তারপর আল্লাহ আপনাকে দিয়ে দিবেন অন্য দিকে বাকিগুলোর মধ্যে বরকত দিলে ওটা কি আসা যায় বিহাদের জন্য না বুঝেন এই কথা সুতরাং আবার যদি সময় পাওয়া যায় বাকি আফসানের পকার গুলা বলবো নাহলে এইখানে শেষ আল্লাহ জেনা আমাদেরকে এটার মধ্যে বরক দিয়ে দেন বসর আল্লাহ মহম্মদালিহিদ